সংগঠন প্রদীপ শিল্পী গোষ্ঠীর এবারের অডিও অ্যালবাম অচিনপুরে যাত্রী এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে একদিন পারি জমাতে হবে সেই অচিনপুরে তাই না বন্ধুরা কিন্তু কখন সে সময় তো আমাদের কারো জানা নেই তবে আমাদের মহান প্রতিপালক আল্লাহ রাবুল আলমিন যখন ডাক দিবেন ঠিক তখন আমাদের সবাইকে চলে যেতে হবে এই ভুবনের সকল মায়ের জাল ছিন্ন করে চির বিদায় নিয়ে চলে যাব এই দুনিয়ার বুকে আমরা কে চির দিন না সেই কথা স্মরণ করিয়ে দিতে প্রদীপ শিল্পগোষ্ঠীর ছোট্ট বন্ধুদের যৌথ পরিবেশনা অচিন পুর যাত্রী এবারের অডিও অ্যালবাম অচিনপুরের যাত্রী অচিনপুরপুরে চলে যেতে হবে Oh, no.